আবু হাজিম রহমতুল্লা আল্লাহি হতে বর্ণিত যে লোকেরা সাহল ইবনু সাদ রাজ্লাহ ত আল আহ্নকে জিজ্ঞেস করল নাবি সাল্লা আলাইস্লামের মিম্বর কিসের তৈরি ছিল তিনি বললেন এ বিষয়ে আমার চেয়ে বেশি জ্ঞাত আর কেউ নাই তা ছিল গাবা নামক স্থানের ঝাউগাছের কাঠ দিয়ে তৈরি অমুক মহিলার আজাদকৃত দাস অমুক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের জন্য তা তৈরি করেছিল তা পুরোপুরি তৈরি ও স্থাপিত হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম তার উপর দাঁড়িয়ে কিবলার দিকে মুখ করে তাকবির বললেন লোকেরা তার পেছনে দাঁড়িয়ে গেলেন অতপর তিনি কিরাত পড়লেন ও রুকুতে গেলেন সকলেই তার পেছনে রুকুতে গেলেন অতপর তিনি মাথা তুলে পেছনে সরে গিয়ে মাটিতে সাজদা করলেন পুনরায় মিম্বারে ফিরে আসলেন এবং কিরাত পরে রুকুতে গেলেন অতপর তার মাথা তুললেন এবং পেছনে সরে গিয়ে মাটিতে সাজদা করলেন এ হল মেম্বারের ইতিহাস আবু আবদুল্লাহ অর্থাৎ ইমাম বুখারি রহমতুল্লাহি বলেন আলী ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহি বলেছেন যে আমাকে আহমদ ইবনু হাম্বাল রহমতুল্লাহি এ হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন এবং বলেছিলেন আমার ধারণা নবী সাল সবচেয়ে উঁচু স্থানে ছিলেন সুতরাং ইমামের মুতাকিদের চেয়ে উঁচু স্থানে দাঁড়ানোর কোনো দোষ নেই আলি ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আলহি বলেন আমি আহমদ ইবনু হাম্বাল আলাইহি আলহিকে বললাম সুফিয়াহ ইবনু ওয়াইনা রহমতুল্লা আলহিকেও এ বিষয়ে বহুবার জিজ্ঞেস করা হয়েছে আপনি তার নিকট এ বিষয়ে কিছু শোনেননি তিনি জবাব দিলেন না